জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সিমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা অনেক বদলেছে তবু কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি পতাকার রঙ বদলেছে তবু দীপি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু দিন দিন বদলের কি বন্ধু এখনো আসেনি। দিন বদলের দিন কি বন্ধু এখনো বাসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি পোশাকটা বদলেছে যোগ মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি পোশাক বদলেছে তবু মন কেন বদলিনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু এখনো আসেনি কণ্ঠের সুর কি বন্ধু আমলটা বদলেনি চুলের রংটা টা বদলেছে তবু বদলেনি কণ্ঠের সুর বদলেছে তবু আমলটা বদলেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো বাসেজি দিন বদলের দিন কি বন্ধু এখনো বাসেজি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসে নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো দিন বদলের দিন কি বন্ধু এখনো এখনোবাসেনি হিন বদলের দিন কি বন্ধু এখনো দেশ কেন বদলেনি পতাকারীতি যে বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল হিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলিনি কোট কচারী বদলেছে তবু আইন যে বদলিনি বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলিনি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 অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু আসেনি।